লড়াই করো জহদ করো জাগি তোলো চেতনা এগি চলো থাকি দেখো লখমি নির লড়াই করো জহদ করো যাগি তোলো চেতনা এগি চলো থাকি দেখো লখমি বেদনা। লড়াই করো জহদ করো যাগি তোল চেতনা এগি চলো থাকি দেখো লখমি নির শইবে না শুইবে না মমিন্ন অপমান আর কতকাল থাকবে দেশে নাস্তিকি বেমান শুবে না শুইবে না মমিনোবে অপমান আর কতকাল থাকবে দেশে নাস্তিকি বেমান চল না চালানা চলরে মমিন ভাজানা বাজারে বিজয় চল না চালানা চলরে মমিন মোরা দুর্ধর্ষণ বীর প্রেমিক হাটব ডাকার পিছু ভয় করি না বুলেট পোমা ভয় করি না কিছু ভয় করি না পরাশক্তির থাকুক যতই বন মুসলমানের জাতি মোরা নয় কোনো দুর্বল সেই তীরের আগে ভেঙে দেবো মোরা সকল বাজার প্রাচীর মোরা সিংহের মতো গর্জন তুলে চালাবো একসাথ ময়দানে আজ নামতে হবে সকল জনগণ দেশ বিরোধী দিন বিরোধী হবে তারাই আপস নহী যুদ্ধ চাহি তাদের সাথে লড়াই মুসলমানটা করেন চল না চল রে বাজানা বাজারে বিজয় চল না চল না চল রে মমি মোরা ভুলে যাবো অজিহিংসা ভেবে লড়ে যাব সবাই কেন না কন্ধু আমরা সবাই মুসলিম ভাই ভাই মোদীর নেতা ভিন্ন দল ভিন্ন মে তো সমস্যা সবার বুকেই রাখতে হবে নবীর ভালোবাসা ভুলে যাবো আজ জামাত শিবির বিএনপি হতে পারে আমি শাসনতন্ত্র কালার গোলাম সবাই এক নবির মতির ছেড়ে হতে হবে আর সবাই বিজয় মত হবে শুনে রে মুসলমান চল না চলরে মমিন ভাজন বাজারে বিজয় বিন চল না চল না চলরে মমিন ভজন বাজারে বিজয় स्वाधीनता मानिक कथा सुर एवं कंठे आबू अयुब अनसारहजोगी शिल्पी तबिम हायदार हुसाइन महमूद इमरान महबूब आलम अयुबी एवं राकीिब बीन रा शिशुशिल्पी मेहदी हसान उमायर एबू बक सिद्दे परेशन पी एस आनसार शिल्पी गोष्ठी प्रयोजना डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट ए एल एम ओ डि आई एन ए अल मदीना डट कम शोजुने विपिएस प्राइट हिफजुल कुरान मद्रासा चाँदपुर रेलगेट लाशाम कमिल्ला জীবন্ত লাশ আল্লাহ হাফেজ